ইসলামিক না এটি একটি অংশ ব্যক্তি জীবনের নাম পারিবারিক জীবনের নাম সমাজনীতির নাম অর্থনীতির নাম রাষ্ট্রনীতির নাম এনি প্রথম খানি রাষ্ট্রনীতি রাষ্ট্র একটা সাধারণ মানুষও আমাদের দেশের উপমহাদেশের একজন সাধারণ থেকে সাধারণ মানুষ চিন্তা করে গোটা দেশ নিয়ে আর তার নিজের চিন্তা নেই নিজের নামাজ পড়ে ফজর নামাজ এখন পড়ে না আর তার চিন্তা সে একামতের দিন কেমন করে করবে সে হ্যাঁ কেমন করেছে সে পার্লামেন্টে সে ইসলামকে পৌঁছাবে এই চিন্তা আর তার অন্তরে ইসলামকে পৌঁছাতে পারলো না তার অন্তরেই ইসলামকে পৌঁছাতে পারলো না এখনো নিজের নার্সের সাথে জেহাদ করে আপনি দাঁড়িয়ে রাখতে পারলেন না নিজের নার্সের সাথে জেহাদ করে ঘুম ত্যাপ করে ভোর চারটায় নামাজ পড়তে পারছেন না ফজর নামাজ পড়তে পারছেন না হ্যাঁ এখনো নার্সের সাথে জেহাদ করে অনেক পাপ থেকে বাঁচতে পারছেন না ফিল্ম থেকে বাঁচতে পারছেন না গান থেকে বাঁচতে পারছেন না আর পারিবারিক জীবনে আপনি ঠিক করতে পারলেন না আপনার ছেলেদেরকে ইসলামিক তরবিয়া দিয়ে মুসলিম করতে পারলেন না আর আপনি বড় বড় চিন্তা কেন আসলে একটা বড় টোপ লোভ যে ওখানে যদি যেতে পারি একটা ওই দল করতে পারি আর ওখানে যদি কিছু হচ্ছে না না এখ্লাস নিয়ে আসুন এবং শুরু করুন পারিবারিক জীবনের সমাজ সুন্দর হবে সমাজ সুন্দর হলে তখন সমাজের লোক এই নেতাদেরকে বাধ্য করবে যে আমরা নাইনটি মুসলিম আমরা কোরআনের শাসন চাই না হলে তোমাদেরকে রাস্তা চলতে দেবো দেখেন কোথায় যাই এরা হয় বঙ্গোপসাগরে যাবে আর নাহলে সৌজন্য কোরআন বাস্তবায়ন তার করবে আর না হলে ঝাঁপ দিয়ে গিয়ে বঙ্গসাগর বুঝতে পেরেছো আর ভোর দিয়ে আপনি হক কে প্রতিষ্ঠিত করবেন এই বিদাতি তরিকায় না ধার করতে পারেনি আল্লাহ বলছেন আকমাল তুল দিন আর ওই ইহুদি মতবাদ ধার করে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন না কখনো না